আলহামদুলিল্লাহ আরহামাত আমরা হাজির শুনে আসছি সোহিয়াল বুখারি বা মুসলিম থেকে আখের হাতে জবাবদিহিতা কঠিন পরিস্থিতিটা কেমন হবে মানুষের দেনা পাওনা করে না গেলে কী বিপদ হবে এ বিষয়ে আমরা হাজির শুনছি যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন মানুষের ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য এবং ঋণহীন অবস্থায় মানুষের কোনো হক পাওনা কিছুই তার কাছে কেউ পাবে না এমন অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে এবং কাউকে কষ্ট দেয়নি সেই ব্যক্তি বড়ই সৌভাগ্যবান বনি ইসরায়েলের একজন সৌভাগ্যবান ব্যক্তি তার কি প্রচেষ্টা ছিল ঋণ শোধ করার ব্যাপারে তার এই ঘটনাকে আল্লাহ তালা কেমন পছন্দ করেছেন নবী করিম সাল্লাসম ওই একমাত্র সুন্দর ঘটনা আমাদের কাছে পেশ করেছেন আবু হরঈ রা রাদিউল্লাহ আনহু বর্ণনা করেন এই হাদিসটির নাম্বার হচ্ছে সোহিয়াল বোখারিতে দুই হাজার এবং কিতাবুল কাফা আলা এবং বাবুল কাফা আলাতিফুল করদ মানুষের করজ এবং ঋণ শোধ করার ব্যাপারে সিরিয়াসলি নেওয়ার এই চাপ্টারে হাজিসি এসেছে একজন ব্যক্তি আরেকজনের কাছে এক হাজার দিনার হাওলাত চাইল দিনার মানে স্বর্ণ এক হাজার মুদ্রা হাওলাত চেয়েছে লোন চেয়েছে ফলা বেসুহাদাই উ যিনি ঋণ দেবেন তিনি বললেন ঋণ গ্রহিতার কাছে সাক্ষী লাগবে তুমি কিছু সাক্ষী নিয়ে আস এক হাজার দিন আর একটা বড়ো অঙ্ক লেনদেন আমরা করছি সাক্ষী লাগবে ফক আল কফা বিদা ঋণ গ্রহিতা বললেন আল্লাহ তালে সাক্ষী হিসাবে যথেষ্ট আমি তো সাক্ষী জোগাড় করতে পারছি না এখানে আমি আল্লাহ তালাকে সাক্ষী মনে করি ইনশা আল্লাহ আপনি আল্লাহর প্রতি তাওকল করতে পারেন এই আত্মবিশ্বাস নিয়ে যদি মেহরবানি করেন আমার বড় উপকার হবে আমি ঠেকে গেছি কলাফা তেনি বিল কাফিল তারপরে বলেন যে ঠিক আছে সাক্ষীর ব্যাপারটা না হয় ইগনোর করলাম কিন্তু তুমি একজন কাফিল নিয়ে আসা কাফিল হলো জিম্মাদার যে ব্যক্তি স্পন্সারশিপ অথবা যে ব্যক্তি এটার দায়িত্ব নেবে যে তুমি যদি শোধ না করতে পারো সে শোধ করবে এরকম একটা গ্যারান্টি দেবে আমি গ্যারন্টার নিয়ে আসা একজন গ্যারন্টার লাগবে তখন সেই লোকটি বললেন কাফা বিল্লাহি কাফি আল্লাহ তালাই সবচেয়ে বড় গ্যারান্টর আমাকে গ্যারান্টি দেবে এইরকম কোনো লোক আমি পাব না এই জিম্মাদারি পালন করার মতো কোনো লোক আমি পাব না কলা সদাক্তা এটা শুনে তখন যিনি ঋণ দেবেন তিনি বলেন ঠিকই বলেছ আল্লাহ তালা তো সবচেয়ে বড় গ্যারান্টি দিতে পারেন মানুষের গ্যারান্টি আর কদ্দূরই পাওয়া যাবে তবে এখানে একটা মশালা শিখতে হবে যে উনি যে বললেন যে আল্লাহ সাক্ষী কিন্তু এত সরানে আল্লাহ আল্লাতালা বলেছেন যে তোমরা লেনদেন করতে হলে কি করো সাক্ষী জোগাড় করো এবং লিখে রাখো এটা ভালো কেউ আবার এই দলিল দিয়ে যেন আমরা মিস না করি সেখানে কোনো বিশেষ কারণ ছিল পাওয়া যায়নি বিধায়ী তারা এটা করেনি কিন্তু যেহেতু আমাদের কোরআন এবং হাদিথে সাক্ষী রাখার ব্যাপারে গুরুত্ব দেওয়া আছে এই জন্য আমরা শূন্যত অনুযায়ী লেনদেন করব। যাতে আমরা বড়ো অ্যামাউন্টে লেনদেন করতে গেলে সাক্ষী এবং লিখিত পঠিত হয় এটা কোরআনের নির্দেশটা আমরা আমল করব এর মধ্যে অনেক ফায়দা আছে কারণ অনেক সময় লোকেরা ভুলে যায় কোন সময় লোকেরা অস্বীকার করে তখন তো মহামুশকিল হয়ে যাবে তবে এরকম ডেলি ছোটোখাটো টুকি টাকি সবগুলোর জন্য দশ টাকা বিশ টাকার জন্য সাক্ষী জোগাড় করা লেখে লুকে রাখা এইগুলো টু মারছে এগুলোও আল্লাহ পারমিশন দিয়েছেন তোমাদের দৈনন্দিন টুকিটাকি ব্যবসা বাণিজ্যের সবগুলো জেনে লাগবে না কিন্তু মোটা এবং মৌলিক লেনদেনগুলো এগুলোর ক্ষেত্রে সাক্ষী লেখালেখি করা এটার গুরুত্ব কিন্তু দেওয়া উচিত আমরা হাজিসের দিকে আবার আসি ভদ্রলোক যিনি ঋণ দেবেন তিনি কনভিন্স হয়ে গেলেন ঠিক আছে আল্লাহ তাহল আমি তোমাকে দেব এক হাজার স্বর্ণবুদয় ঋণ দিলেন তিনি তারপরে ফাদা ফা হাই হি মুসাম্মা একটা সময় ঠিক করে দিলেন কতদিনের ভিতরে ভেতরে দেবে এতদিনের ভিতরে দেব এই মৌখিক কথা দিয়ে তিনি এক হাজার মুদ্রা নিয়ে গেলেন এরপরে ফাঁকারা জাফিল বাহারে ফাঁকা দা ভদ্রলোক এক হাজার মুদ্রা নিয়ে তিনি সমুদ্র পথে যাত্রা করেছিলেন হয়তো কোনো ব্যবসা বা কোনো কাজে তিনি এই টাকা নিয়েছেন তিনি সমুদ্রে পার হয়ে আরেক দেশে চলে গিয়েছিলেন এরপরে সিমাল তামাসমার কাবান ইয়ার কাবুহা ইয়াকিম আলহিল আজল ইাহু তারপরে তিনি দেখলে তার সময় হয়ে গেছে এখন তাকে একটা আবার জাহাজ বা নৌকা ধরতে হবে যাতে করে সময় মতো ওই বেচারার ঋণটা পরিশোধ করা যায় এক হাজার স্বর্ণ মুদ্রা শোধ করা টাইম হয়ে যাচ্ছে সেই হিসাবে হিসাব করে ক্যালকুলেশন করে তিনি সমুদ্র তীরে আসলেন জাহাজ ধরবেন আর সময় মতো পৌঁছে যাবেন ফলা মেজিদমার কাবান এখন এসে দেখেন যে কোনো জাহাজ নাই জাহাজ মিস করে ফেলেছে চলে গেছে এখন আর সহজে আরেকটি জাহাজ আসবে না অনেক সময় ইতিমধ্যে ওয়াদাকৃত যে টাইম দেওয়া আছে বাচ্চারা সঙ্গে ঋণ করার সে টাইম পার হয়ে যাবে তার ওয়াদা খেলাফ হয়ে যাবে ওয়াদা খেলাফ করা গুনা আর ওই বেচারা টেনশন বাড়বে যে আল্লাহকে সাক্ষী বানিয়ে আমাকে ফাঁকি দিল নাকি কি লোকটা ওই বেচারা তো ঘুমাবেও না এখন এই সমস্যা কারণে চিন্তা করে তিনি পেরেশান হয়ে গেলেন এরপরে শেষ পর্যন্ত তিনি একটা বুদ্ধি বের করলেন ফা আাদা খাশা ফানা কারা সমুদ্রের পাশে আনার সময় সমুদ্রে ভেসে আসে একটা কাঠের টুকরা লম্বা একটা কাছের গুঁড়ি হবে কিছু একটা এটা তিনি উঠালেন উঠিয়ে এটাকে একটা করলেন ছিদ্রের মধ্যে ফা আদ খালাফিহা ওয়াসফাতন মিহু ইলা সাহিবিহি ওই এক হাজার দিনার কাঠের টুকরার ওই মধ্যে ঢুকে দিলেন এটা হোল করে গর্ত করে ভালো করে আর এক খণ্ড চিঠি লিখে দিলেন দুই লাইন যে ভাই আমি তো জাহাজ ধরতে এসেছি আমি স্টিমারটা মিস করে ফেলেছি বা নৌকাটা মিস করে ফেলেছি আপনার টাকা দেওয়া সময় হয়ে গেছে আমি এই গাছের মধ্যে এটা রেখে সমুদ্রে ছেড়ে দিলাম যদি আল্লাহ তালা মেহরবানি করে আপনাকে পৌঁছায় আপনি পেয়ে যান আলহামদুলিল্লাহ আমি এই নিয়তে আপনার টাকাটা এখানে গচ্ছিত করলাম আল্লাহ প্রতাক্কল এই চিঠিটা ওইখানে ঢুকাই দিলেন যেগুলো আপনার টাকা আমি অমুক আপনার থেকে এক হাজার স্বর্ণ শোধ করেছি চিঠি এবং এক হাজার মুদ্রা গাছের গুড়ির ভিতরে ছিদ্র করে ঢুকাই দিলেন ভিতর থেকে কাট বের করে এরপরে সিল করে দিলেন তারপরে সুম্মা যা যা যা আহা যে ছিদ্র করেছিলেন ছিদ্রটাকে ভালো করে বন্ধ করে সিল করে দিলেন একদম সুম্মা আতা বেহাইলার বাহার এরপরে তিনি আবার সমুদ্রের কাছে আসলেন এই গাছের গড়িটা নিয়ে কাঠের টুকরাটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ছাড়ার আগে আল্লাহম্মা ইনাকা তা আলমা আন্নি কুন্তু তাসাল্লাফতু ফুল আনান আলফাদিনার আল্লাহ আপনি তো ভালো করে জানেন আমি অমুক থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা ধার করেছিলাম ফাসা আলানী কাফিল ফাকুল কাফা বিল্লাহ কাফিলা সে আমাকে গ্যারান্টর চেয়েছিল কে গ্যারান্টি দিবে তোমার এই ঋণের আমি বলেছিলাম আমার আল্লাহ আমার রব গ্যারান্টি হিসাবে যথেষ্ট আপনাকে গ্যারান্টর বানিয়েছিলাম ফারাদুইয়া বেকা লোকটি আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনাকে গ্যারান্টর মনে করে সে অ্যাকসেপ্ট করেছে কবুল করেছে ওয়াসা আলানী শাহিদান এক সাক্ষী চেয়েছিল জোগাড় করতে ফাঁকুল তু কাফাবিল্লাহ শাহিদা আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট ফারাদা তারা খুশি হয়ে গেলো সন্তুষ্ট হয়ে গেলো মেনে নিলাত আল্লাহ আমি অনেক চেষ্টা করলাম একটা নৌকা বা স্টিমার পাওয়া যায় কি না আমি পাড়ি দিয়ে সময় মতো তারিখ মতো তার ওয়াদা মতো তাকে আমি এটা পৌঁছে দিব ফেরত দেব কিন্তু আল্লাহ আপনি জানেন আমি কোন। যানবাহন পেলাম না সফর করার জন্য আল্লাহ তার এই আমানতটা আপনার হাতে দিলাম আল্লাহ আপনি পৌঁছানোর ব্যবস্থা করেন হাতটা ওয়ালা জাত ফি হে এরপরে সমুদ্রের মধ্যে আল্লাহর নামে ছেড়ে দিলেন কাঠের টুকরাটা মানে দরখাস্ত আল্লাহর কাছে যে আল্লাহ কাঠটা যদি ভাসতে ভাসতে তার কাছে চলে যায় ওই কিনারে চলে যায় এবং সেই কাঠটা উঠে বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিলে এই কাট দিয়ে মানুষ কী করে লাকড়ি বানায় গাছের গুঁড়ি দিয়ে নদীর মধ্যে আমরা ছোটকালে এরকম করেছি নদীর মধ্যে বন্যার সময় গাছটা ভেসে আসে আমরা ছোটকালে গোসল করতে গিয়ে বাড়িতে নিয়ে এসেছে লাখড়ি হয়েছে তো এরকম ভদ্রলোক এইভাবে নিয়ে গেলে লাখড়ি করার জন্য কুড়াল দিয়ে কাটবে টুকরা টুকরা করবে আর তখন চিঠি বেরিয়ে যাবে স্বর্ণ বেরিয়ে যাবে আর পেয়ে যাবে এইরকম নিয়তে সমুদ্রে পানিতে ছেড়ে দিল ফারামা বেহাফিল বাহার হাত তা ওয়ালা জাতফিহি সমুদ্রে পানিতে ছেড়ে দিল সমুদ্রে সেটা ডুবে গেলো চলে গেল ভাসাই অনেক দূর নিয়ে গেল সুমান সরাফা সেই তার জায়গা মতো আবার ফেরত আসলো আহু আফি দালিক ইয়াল তামিজু মার কাবান ইয়াহরুজু ইবালা দিহি এরপরেও সে ব্যক্তি তার অস্থিরতা থামেনি সে এখনো নৌকা বা জাহাজ স্টিমার কবে আসে খোঁজাখুঁজি করতে থাকছে ফাঁকা রাজার রাজুল্লা দি আসলাফাহু সে খোঁজাখুঁজি করছে এখান দিয়ে যে নৌকা পাওয়া যায় কিনা দেশে যাবে তার সঙ্গে দেখা করবে ভাই পেলা কিনা না পেলে আমি নিয়ে আসছি দেব এখন ওই দিকে এই পারে এই ব্যক্তি অপেক্ষায় আছেন আজকে তো সে আসার কথা আমার টাকা নিয়ে আজকে তো দিন পার হয়ে যাচ্ছে সে সমুদ্র তীরে দেরি দেখে এগিয়ে আসলো যে এইখানে যখন জাহাজ ভিড়ে ইস্টেমার ভিড়ে আমি তার হাত থেকে সেখান থেকে নিয়ে নেব সে বাড়ি থেকে বেরোয় এসেছে দর্শক মণ্ডলী আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে বিরতির পরে হাজিসির কাহিনী আমরা শুনবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত দর্শক মণ্ডলী আমরা হাজির শুনে আসছিলাম সোহিয়াল বোহারি থেকে মানুষের ঋণ করার পেরেশানি মোমিন বান্দার জন্য একটা ভালো গুণ বনি ইসরাইলের একজন ব্যক্তি এক হাজার মুদ্রা ঋণ গ্রহণ করে ফেরত দেওয়ার জন্য যে পেরেশানি করেছিলেন সেই কাহিনীতে আমরা মাঝখানে থেমেছি বাকি অংশ সংবেক্ষণ আমরা শুনবো ওই ব্যক্তি তার এক স্বর্ণ মুদ্রার কাঠের মধ্যে রেখে দিয়ে ছেড়ে দিল এদিকে যিনি টাকা পাওনাদার আছেন তিনি চিন্তা করলেন আজকে তো আমার ডিউ ডেইট হয়ে গেছে সেই তার চিন্তা পেরেশানি বেড়ে গেছে আজকে না আসলে তো লোকটা কথা ঠিক রাখলো না এক হাজার স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে নাকি তিনি এগিয়ে আসলেন সমুদ্র তীরে যে কোন জাহাজ আসে কিনা এবং সে আসে কিনা তার টাকা নিয়ে তিনি সেখানে গেলেন গিয়ে ওই জাহাজ তো আর আসেনি সমুদ্র তীরে তিনি এক টুকরা কাঠ পেলেন চিন্তা করলেন ওই বেতারা তো আসলো না কাঠটা ঘরে নিয়ে যাই এটা ভালো লাখড়ি হবে অসুবিধা কি তিনি কাঠটা কাঁদে করে বাড়িতে আসলেন হাতবান অবান তার পরিবারের জন্য ভালো লাখড়ি হবে কাঠের সাইজটা খারাপ না ভালো একটা গাছের গুঁড়ি ঘরে নিয়ে আসলেন ফেলাম মানা সারা হা ওয়াজাদাল ম্যালসা হাইফা কুড়াল হাতে নিয়ে যখন কাঠটাকে ফাঁড়তে থাকলেন চিরে চিরে টুকরা টুকরা করে লাখি তৈরি করছেন হঠাৎ করে দেখেন যে স্বর্ণমুদ্রা এতগুলো বের হয়ে গেছে একটা চিঠিও পাওয়া গেল তারপরে তিনি চিঠি পড়ে বুঝলেন ও এটা তো আমার মাল খুব খুশি হয়ে গেলেন বেচারা যেন দোয়া করলেন আরে বেচার লোকটা কত আমানতদ্বার কত দিন তার কত সহ। এর ফাঁকে দিয়ে ওই লোক যিনি এখনও পেরেছেন যে সমুদ্র তো দিলাম এই কাঠ কোন দিকে যাবে কে পাবে ইন কেস ওই বেচারা না পায় তাহলে আমি তাকে টেনশনে রাখবো না তিনি আরেকটা স্টিমার আসলো সেটা তিনি ধরলেন ধরলেন্লাদিকানা আসলা ফাহু ফাহার সেই বেচারা আসলেন এই পারে চলে আসলেন তার বাড়িতে আসলেন এসে বললেন যে ভাই সরি দুঃখিত আমার তো ডেটটা মিস হয়ে গেছে এই যে এক হাজার স্বর্ণ মুদ্রা এ নিয়ে এসছি আপনার টাকাটা মাফ করে দিবেন দেরি হয়ে গেছে ফকাল হেমাজিল তু জাহিদেন ফি তলবে মারকাবে কাকা লে আহ তি এক বিমালিক ফেমা হয়েছে তোমার ক্যাবান কাবুল আল্লাহ আতাই তু ফিহে খুব অদরখাই করছে ভাই আমি অনেক চেষ্টা করলাম সময় মতো বসছে সময় মতো বসছে স্টিমার ধরতে কিন্তু এই লাস্ট স্টিমারটা ছাড়া তার আগে আর কোনো স্টিমার আমি পেলাম না এই যে আমার দেরি হয়ে গেছে ভাই আমি দুঃখিত তারপরে এখন পাওনাদার বলছেন খালকুনতে বাসা ইলেইয়া বেশ তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে আগে অন্য কোনো তরিকায় আর পাঠাওনি কালা উক বেরুকা আর নিলাম আজিদ মার কাবান কবল আল্লাহ দি যে হে তখন বলে যে দেখেন আমি তো বলছি যে আমি তো এর আগে আর জাহাজ পাইনি নৌকা পাইনি আর যে কাজ যেটা করেছি সেটা তো সাগরে ভাসিয়ে দিয়েছি সেটাকে উনি পাবেন নাকি তার এটা আত্মবিশ্বাস তেমন হয়নি তখন তিনি বললেন ভাইন আল্লাহ আজ জনকাল্লা দিবা ফিল খাসাবা বল যে আপনি বড় ওই সৎ মানুষ সৎ নিয়তে আপনি যে এক হাজার স্বর্ণ মুদ্রা গাছের গুড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তালা এই আমানত দাঁড়ি পালন করেছেন আপনি যেভাবে আমার আমানত রক্ষা করেছেন আল্লাহ তালা আপনার আমানত ঠিক মতো পৌঁছে দিয়েছেন আমি পেয়ে গেছি তখন এই লোকটা আল্লাহ শুকুর আদায় করে খুশি হয়ে তার এক হাজার মুদ্রা নিয়ে ফেরত চলে গেল বাস্তব ঘটনা নবী করিম সাল্ল সাল্লাম কোনো অবাস্তব ঘটনা বলেননি যেটা ঘটেনি তা বলেননি আল্লাহ তালা ওনাকে জানিয়েছেন এই ঘটনাগুলো আমাদের কাছে বলার জন্যে এতে করে দুটা জিনিস একটা হল যে আমরা একে অপরকে লোন দেওয়ার ক্ষেত্রে যেন একটু সহজেই লোন দেই মানুষ থেকে যায় ধার কর্য কর্জে হাসানা দেওয়ার মধ্যে অনেক ফায়দা আছে কারণ একজন স্বচ্ছল লোক সে ফকির মিসকির না হাত পাতে না স্বচ্ছল কিন্তু এখন হঠাৎ করে থেকে গেছে সে সৎকা খাওয়ার লোক না আপনি সৎকা দিলেও সে নেবে না এখন তার উপায় কী সে ফকিরও না কারো কাছে হাতও পাতে পারবে না তার বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে হয়তো সুদে টাকা নেওয়া যেটা গুণা কবিরা তারা নাহলে কেউ তাকে এইভাবেই সাহায্য করা এই জন্যই আল্লাতলা কর্জে হাসানাতে বেশি নাকি তাল করবেন ওই লোকটা দিয়েছে এক হাজার স্বর্ণমুখে দেওয়ার মতো হিম্মত করেছে এই জন্য কর্জ দেওয়ার জন্য একটু হিম্মতও লাগে তাই না যারা বকিল তারা তো কাউকে লোনও দিতে পারবে না দুই নম্বর হচ্ছে করজা হাতার নামে কোনো সুদ নাই বিনা সুদে এক হাজার মুদ্রা দেওয়া আপনি এর বিনিময়ে কিছুই পাবেন না দুনিয়ার দৃষ্টিতে তবে আল্লাহ তালার কাছে নাকি পাবেন সাক্ষীর কথা আমরা আগে বলে ফেলেছি হয়তো বেকারতার কারণে পাওয়া যায়নি তারপরে হলো যে আমানো দাঁড়ির ফিলিং ওয়াদা রক্ষা করা যাতে বরখেলাপ না হয় এইটার ব্যাপারে এই বনীসাইলের লোকটার কত সিরিয়াস আমল তিনি করেছেন আমরা হাদিস শুনেছি চার ধরনের লক্ষণ হলো মুনাফিকের লক্ষণ আলামত ওয়াদা করলে রক্ষা করে না কথা বললে মিশা বলে তারপরে ঝগড়া ফটাত করলে গালিগালাস করে তারপরে আমানতের খেয়াল করা এখন এখানে অনেকগুলো আছে ওয়াদা করেছে ওয়াদার খেলাফ হয়ে যাবে না দিলে আমানতের খেয়ানাত হয়ে যেতে পারে ওয়াদা করেছে ওয়াদা খেলাফ হয়ে যাবে না হকের ব্যাপারে ব্যাপারে সাংঘাতিক সচেতন হওয়া লাগবে বিশেষ করে আমি যদি দেনা থাকি কাউকে এটা দেওয়ার জন্য আমার পরিসানি ঘুমাসবে না দেওয়া পর্যন্ত কিছু লোক আছে লোকদের থেকে খালি টাকা করদান হয়েছে একবার দেওয়ার আর চিন্তা নাই খালি নিতে পারলেই হলো বাস তারপরে মনে দেন বেমালম ভুল গেছে কি চিন্তা করে আমি ভুলে যাই সেও ভুলে যাক এরকম ভাবখানা আর কি তো এরকম ভুলে যাওয়া নিজে ভুলে যাওয়া তো ইচ্ছা করে ভুলে হলো অনিচ্ছা ভুলে গেলে হয়তো আল্লাহ তালা সেটা কনসিডার করবে। কিন্তু অমুক ভুলে যায় কিনা আর করবে না আর দেওয়া লাগবে না তাহলে এটা বড় ধরনের অসততা আমার খেয়ানত ওয়াদা খেলা আবার অনেকে ওয়াদাও খেলাফ করে বলছি এতদিন পরে দেব এখন আর খবর নাই দেখা হলে আর এই কথা আলোচনাই করে না নিয়ম হলো যে পেরেশান করতে হবে উনি কিরকম পেরেশান করেছে। এটাই আল্লাহ তালা পছন্দ করে হ্যাঁ যদি আমি দিতে না পারি ওই সময় তখন আবার আসবো যে ভাই আমি দিতে চেয়েছিলাম দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার টাকাটা জোগাড় হয়নি আমাকে আরেকটু সময় দেন বলে তাকে আশ্বস্ত করতে হবে তাহলে সেই বাসার টেনশনে থাকবে অমুক যে আমাকে টাকাটা দিতে বলে না মুখে উচ্চারণ করে না কি উপায় হবে যে প্রকৃত মোমেন আখের হাতে জবাবদিহির ভয় আছে সে ব্যক্তি তার দেওয়ার পেরেশানি বেশি নেওয়ার আল্লাহ আল্লাহতালা মানুষের হক শোধ করার জন্য আমাদের ভিতরে এমনই চেতনা দান করুন দর্শক মন্ডলী আমরা এই সেশন শেষ হয়ে আসবে দেখি প্রশ্ন দিয়ে একটা নেওয়া যায় কি না ইনশাল্লা কারশ্ন আছে আসসালামাইকুম আসসাল রহমতুল্লাহ আবরাকাত অনেক ব্যক্তির ক্ষেত্রে এরকম হয় যে সে ঋণ নিয়েছে জনের কাছ থেকে পরে ও ভুলে যায় এরকম ভুল হয়ে যেতে পারে তখন এই ব্যাপারটা কি হয়ে দাঁড়াবে ধরুন আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি এবার আমি ভুলে গেছি ব্যাপারটা অথচ আমার দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি ভুলে গেছি তাহলে আমার অবস্থা কি হবে মানুষ ভুলে যায় ভুলে গেলে কি করা যায় এই জন্য বলা হচ্ছে লেখালেখির কথা তাতে ভুলে না যায় ত্রুটি হয়ে গেছে ত্রুটির জন্য গুণা হবে এই জন্য সাক্ষীর কথাও থাকে অনেক সময় তো লেখালেখি করলে ভালো এক নম্বরে দুই নম্বরে এটা ঠিক যে ইচ্ছা করে টালবাহানা করে দিতে চায় না তার গুনা আর যে ভুলে গেছে অনেক পার্থক্য আছে তবুও না আর যে ভুলে গেছে অনেক পার্থক্য আছে তবুও ভুলে গেলে এটা কিছু জরিমানা দেওয়া লাগবে কিন্তু এইটার পরিমাণ ওই রকম নয় যেটা ইচ্ছা করে ঘোরাঘুরি করে দিতে চায় না সেটা বড় ক্রাইম হবে আল্লাহ তালা অনেক সময় ভুলের ব্যাপারে কনসিডার করবেন্লাহাল এসাদ করেছেন যে আল্লাহ আমার উম্মতের ভুল ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখেন আমার উম্মতের গুলোকে আল খাতা খাতা হলো ভুল এটা কাজ ভুল করে করলাম যেমন আমি ভুলে রোজার দিনে খেয়ে ফেলেছি হাঁপলা রোজা হয়ে যাবে আল্লাহ মাফ করে দিয়েছেন তাই না মশলাটা কি যে ব্যক্তি রোজার দিনে ভুলে খেয়ে ফেলে খেয়াল নাই অর্ধেক খাওয়ার পরে বা কিসে খাওয়ার পরে বা খাওয়া শেষ করার পরেই মনে পড়লো তখন রোজাটা সহি হয়ে গেছে এই যে ভুল করে খেয়েছে হাদিসে এসেছে এটা আল্লাহ তালা পক্ষ থেকে তোমার জন্য সদগা ছিল কোনো অসুবিধা নেই তোমার গেছে তাহলে ভুলকে আল্লাহ করে দেবেন আর নেসিয়ান ভুলে গেছে। আল্লাহ তালা কনসিডার করবেন মাফ করার জন্য ইনশাল তবে সামনের দিকে অবলম্বন করতে হবে যেরকম বেশি বেশি ভুল করে আসে সতর্ক থাকে না লেখে রাখে এমন করতে হবে যেরকম বেশি বেশি ভুল করে আসে সতর্ক থাকে না লেখে রাখে না তাহলে এটার জন্য কিছু কাফারা দেওয়া লাগতে পারে হ্যাঁ কয়েকবার আমার ভুল হয়ে গেছে তাহলে এখন থেকে তো আমাকে সতর্ক হওয়া লাগবে যদি আমি তার উপরে না লেখি তাহলে বুঝতে হবে আমার তা কমতি আছে দর্শক মন্ডলী আমরা শাহী বকারি থেকে আ সংক্রান্ত হাজিসের আলোচনা আরও শুনব পরবর্তী শেশনগুলোতে আল্লাহ তালা আমাদেরকে শোনার জন্য এবং আমল করার জন্য তো দান করুন